দুর্নীতির কবৌলে পড়ে কাঁদছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হাওয়ায় জ্বলছে বাংলাদেশ ক্ষমতাসীনদের দাপটে আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিল পড়ছে বাংলাদেশ দুর্নীতির কবৌলে পড়ে কাঁদছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হাওয়ায় জ্বলছে বাংলাদেশ ক্ষমতাসীনদের দাপটে আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিলে পড়ছে বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ এই তো বাংলাদেশ ক্ষমতা লোভী পশুরাই আজ দেশের বড় নেতা পয়সার লোভে দেশ বেঁচে যারা তারাই দেশের মাথা দাদার ভয়ে কয়না কথা নর পিতাল देश प्रेम नई गति पचन जत सबु कौशल क्षमता लो पशु रेसर बड़ পয়সার লোভে দেশ বেচে যারা তারাই দেশের মাথা দাদার রাজনীতিক দানবের আপষ্ট করছে বাংলাদেশ দুর্নীতির কবলে পড়ে কাচ্ছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হাওয়ায় চলছে বাংলাদেশ ক্ষমতাসীনদের দাপটে আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিল এই তো বাংলাদেশ ভেবেছ কি জানা চায় না শান্তি মেহনতি জনতার শুনেছ কি কবু কান্টি পেতে মজলুমের চিৎকার দাঁড়াতে পারেনি ওরা কখনো বিপদে পাশে তোমার तब क्या मिशिल मी मीटिंग बक्तृता समाह भेबे छो किा चायना शांति मेहनति जनता सुने छो कबूत कान्टे पेते मजलुमे चित दाड़ाते कखो विपदे पासे तोम তবে কেন মিছিল মিটিং বক্তৃতা কাচ্ছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হওয়ায় চলছে বাংলাদেশ ক্ষমতাসীনদের দাপটে আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিলে পুড়ছে বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ কুকুরের সাথে খাদ্য লড়াই ক্ষুধার তাড়াই পাইনি কারো ভালো কথা মাথা গোজার ঠাই আহারেরা ভাবে হাসি ফোটে না গরিব দুঃখের মুখে खाद्य लड़ाई खुदरता पाई कारो भलो कथा गुजारकार आकाश छोआ प्रसाद हरम टकर आकाश छोआ प्रसा दे के बस কিভাবে গলা উচিৎ বলো ডিজিটাল বাংলাদেশ দুর্নীতির কবলে পড়ে কাচ্ছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হাওয়ায় চলছে বাংলাদেশ ক্ষমতাসীনদের দাপটে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিলে পড়ছে বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ এই তো বাংলাদেশ দুর্নীতির কবলে পড়ে কাচ্ছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হাওয়ায় জ্বলছে বাংলাদেশ ক্ষমতা ক্ষমতাসীনদের দাপটে আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিল পড়ছে বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ Bangladesh প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ এই তো বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ এই